সসালামুকাতিল রবীন্নআল والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه اجمعين شمانتا بایو بنرا اي بصر 1440 -14 عصر -14 جشکل بایو بنرا فبتر حج بایت الله ردش روانا دیبن اللہ پاکر کسا دعا کری اللہ پاکا مدر شبای که حج مبرور قرار توفیق دان کرون شمانتا بایو بنرا تفسیر القرآن راٹ کمیر پاک کھتے که اپنا در شامنه বাংলাদেশি ভাই বোনদের বহুল প্রচলিত পঁচিশটি বুল নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি আজকের এই আলোচনা দ্বিতীয় পর্বে আমরা তিনটি বহুল প্রচলিত ভুল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ চতুর্থ যে বুলটি আমরা করে থাকি তাওয়াফের সময় উচ্চস্বরে আমরা দোয়া পড়ে থাকি এটি একটি বহুল প্রচলিত বুল। কেউ কেউ বিভিন্নভাবে এই বুলটি করে থাকি কেউ একজনকে নেতা বানিয়ে তিনি জোর জোরে বলতে থাকেন বাকিরা সেগুলো জোর জোরে বলতে থাকেন আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে কোরআনে কারিমে সোর আল আরফের ৫৫ নম্বর আয়তে বলছেন রাব্বাকুম খুফিয়া উদ্বাকুম ইউহিব্বুল মতাদিন তোমরা তোমাদের রবকে ডাক তাদার রু আন একেবারে অনুনয় বিনয়ের মাধ্যমে বা খুফিয়া এবং গোপনে গোপনে চিৎকার করে নয় আওয়াজ করে নয় কারণ সেখানে আমি একা তাওয়াপ করছি না আমার সাথে আরও হাজার হাজার ভাই বোন তাবাব করছেন আমি যদি চিৎকার করে জোরে জোরে যে কিরাজ্কার করে আমি তাবাব করতে থাকি তা আমার পার্শ্ববর্তী ভাই বোনদের এ ব্যাপারে সমস্যা হবে তারা তাদের মনোযোগ নষ্ট হবে মনোযোগে বিঘ্নতা ঘটবে তা আমি একজন তাবাপ করতে গিয়ে বা দশজন বিশজন তাবাব করতে গিয়ে শত বাইবনের ভাই খুশু তাওয়াপের একাগ্রতা নষ্ট করে দিচ্ছি তাদের জিকিরাসকারে বিঘ্নতা ঘটাচ্ছি কিন্তু আমি খেয়াল করতেছি না যে এটি আমি ভালো কাজ করতেছি না এটি শূন্যতার খেলাফ কারণ আল্লাহ রসুল সাল্লা সালাম সাহাবাইকাম রাদান আল্লাহ তা আলহিম আজমাইন তারা এখানে জোরে জোরে চিৎকার করে করে তারা জিকিরাস্কার করেন নাই এজন্য তাওয়াফের তাওয়াপের ক্ষেত্রে শূন্য হলো বেশি বেশি দোয়া করা বিশেষ করে কোরআন এবং সুন্নায় যে দোয়াগুলো রয়েছে এই দোয়াগুলো আমরা যে কয়টা মুখস্থ পারি সেই দোয়াগুলোই আমরা বেশি বেশি করার চেষ্টা করব। কারণ আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য যে দোয়া দরকার আল্লাহ রব আলমিন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিছেন সেগুলোই আমরা এই তাওয়ের মধ্যে আমরা পড়বো এর বাইরে আমরা কোরআনে কারিম তালাবাত করতে পারি যেগুলো মুখস্থ রয়েছে অথবা দেখে দেখেও করা যায় তবে উত্তম হলো মনোযোগের সাথে মুখস্থ দোয়াগুলো মুখস্থ তালাবাদগুলো আয়াতগুলো তালাবাদ করাই উত্তম আর হা রোকনামানি থেকে হাজরাত পর্যন্ত এখানে রব্বানা আিনিয়া ফিদ্দুনিয়া হাসানা ওফিল খিরাতি হাসানা ওাকিনা আদা বান্নার এই দোয়াটা নবী সাল্লি ইসলাম আমল করেছেন এটা এখানে নির্দিষ্ট বাকি অংশটুকুর মধ্যে যে কোনো দোয়া আমরা করতে পারি তবে এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই দোয়াগুলো মনে মনে আমরা আস্তে আস্তে পড়ার চেষ্টা করবো এগুলো জামাত না এগুলো এখানে নির্দিষ্ট কোন দোয়া নেই যে আমি জানি না আমার মোয়াল্লেম জানে উনি আমাকে শিখিয়ে দিতে হবে এখানে আমি যদি কোরআন সন্নার দোয়াগুলো মুখস্থ না পারি তা আমি মনে মনে নিজের ভাষায় আমার কথাগুলো আল্লাহর কাছে পেশ করব আমার গুণাগুলো ক্ষমা চাইব কিন্তু জোরে জোরে উচ্চস্বরে তাও মধ্যে আমাদেরকে দোয়া পড়া এটি আমাদের একটা ভুল এটি সন্ন্যার খেলাফ পঞ্চম যে বুলটি সেটি হলো তাওয়াফের মধ্যে ভিন্ন ভিন্ন দোয়া পড়া অর্থাৎ এক এক চক্করে এক এক দোয়া আমাদের দেশে বাংলা ভাষায় অনেক বইও এরকম দেখা যায় যে বইতে লেখা আছে প্রথম চক্করে এই দোয়া দ্বিতীয় চক্করে এই দোয়া তৃতীয় চক্করে এই দোয়া চতুর্থ চক্করে এই দোয়া এভাবে সাত চক্করের জন্য সাতটি দোয়া বানানো আছে এটি কোনো ব্যক্তি বিশেষের বানানো দোয়া আল্লাহ রসুল সাল্লা ইসলাম এইরকম সাত ছক্করে ষাটটা দোয়া এরকম নবী সাল্লি ইসলাম কখনও শেখান নাই নবী সাল্লাহ ইসলামের সাহাবিরা তাবেইনেরা তাবে তাবে নেয়া যুগে যুগে আমাদের সালাফলামাইকার কেউ এরকম সাত ছক্করে সাতটি দোয়া আমাদেরকে শেখান নাই কিন্তু আমাদের দেশের ভাই বোনেরা দেখা যায় প্রথম তাওয়ফ শুরু করেন এরপরে ওই বই খুলে বইয়ের মধ্যে লেখা আছে প্রথম চক্ষরের দোয়া দেখে দেখে ওইটা মনোযোগের সাথে পড়তে থাকেন এমনকি এটা পড়া শেষ না হইলে পরবর্তীবারও এটা পড়ে দ্বিতীয়টা শুরু করেন এইভাবে সাতবারের জন্য সাতটা দোয়াকে নির্দিষ্ট করা এটি একটি আমাদের ভুল আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম জীবনে চারবার ওমরা করেছেন একবার হস করেছেন কিন্তু এই পাঁচবারের কোনো বারেই আল্লাহ রসুল সাল্লা সালাম এরকম তাওয়াফের ক্ষেত্রে প্রতি ছক্করে নির্দিষ্ট দোয়া যে এই প্রথমবার এটা এই দোয়া দ্বিতীয়বার এই দোয়া তৃতীয়বার এই দোয়া এটি একটি মারাত্মক ভুল এবং এটাকে অনেকে মনে করেন মনে হয় এটা আল্লাহ রসুলাম নির্দিষ্ট করে দিয়েছেন বা সাহবাহিক রাম করেছেন কিন্তু এটা যুগে যুগে কেউ করেন না এটা আমাদের বানানো একটি বিষয় এজন্য আমাদেরকে কোন তাওয়াফের কোনো ছক্করের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নির্দিষ্ট করা যাবে না শুধুমাত্র রুক্নোমেনি থেকে হাজরা সোয়াদের মধ্যবর্তী এই দোয়াটাই নির্দিষ্ট রব্বানা তিন অফিলিয়া হাসানা ওয়াফিল আিরতি হাসানা ওয়াকিনা আদা বান্নার এর বাহিরে বাকি কোন দোয়া তাওয়াপের জন্য নির্দিষ্ট নয় এই এই বিষয়টি এই বুলটি সম্পর্কে আমরা খেয়াল রাখব আর ষষ্ঠ যে বুলটি সেটি হলো আমরা অনেক বাইবনকে দেখা যায় যে হাজরা সোয়াদ চুম্বনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যে হাজরা আসোয়াদ এটি গুরুত্বপূর্ণ একটি বায়তুল্লার মোবারকময় বরকতময় স্থান হাজরা আসোাদের ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম অনেকগুলো হাদিসে এর ফজিলত বর্ণনা করেছেন জামিয়াতটির মিজির হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহিস্লাম বলছেন আল্লাহর কসম কিয়ামতর ময়দানে আল্লাহ রব্লা আলমিন হাজরা আসওয়াতকে উপস্থাপন করবেন নিয়ে আসবেন লাহু আইনসিরুবি থাকবে দেখতে পাবে এবং তার জবান থাকবে সে কথা বলবে হাজরা সোয়াদ ইয়সহাদ আলাম মানিস তালামাহিহাক যে ব্যক্তি ইমানের সাথে হকের সাথে তাকে স্পর্শ করেছে তাকে চুম্বন করেছে সে তার পক্ষে সাক্ষ্য দিবে আল্লাহ জান্নাত থেকে নিয়ে এসেছেন মিনাল লাবান এটা দুধের থেকে আরো অধিক পরিষ্কার অধিক সাদা ছিল বা সব খাতায়া খাতি আদম বানি আদমের গুণাগুলো একে কালো বানিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ তাহলে বোঝা যায় হাজরা সুবাদ একটা পজিলতময় বরকতময় পাথর তবে এটার বরকত নামার একমাত্র মাধ্যম সেটি হল হাজরা সুবাদকে চুম্বন করা বা স্পর্শ করা বা ইশারা করা এখানে অমর খাতি আল্লাহ তালানো স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ হি হাজার যে আল্লাহর কসম তুমি একটা পাথর তোমার ভালো করারও ক্ষমতা নেই খারাপ করারও কারো ক্ষতি করারও ক্ষমতা নেই अल्लाह रसुल्लासल्लम के देखे तुम्हें चुम्बन करते ये तुम्हें चुम्बन कर चुम्बन करतम ना तो एक क्षेत्र में सुन्ना हलो हजरा असुव के सम्भव हल्ले चुम्बन क्यों बर्तमान से हजार हजार लक्ष लक्ष मानुषर मध्य से हजरा असोद के चुम्बन करा कठिन विषय हजरा असुव चुम्बन हलो सुन्नत और मानुष के कष्ट देवा हलो हराम कबीरा गुना তা আমি একটি সুন্নত আমল করতে গিয়ে সুন্নত পালন করতে গিয়ে শত শত মানুষকে কষ্ট দিলাম একটা হারাম কাজ করলাম তাহলে তো আমার স্বাভাবিকের তুলনায় গুণা বেশি হয়ে গেল এক্ষেত্রে অনেকে হাজরা সুহাদ চুম্বন দেওয়াকে বিশাল গর্বের বিষয় মনে করেন যে তিনি সেখানে যে হাজরা সুহাদ চুম্বন দিয়ে আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে উঠেন মানে তিনি বিরাট এক বীরত্বের কাজ করে ফেলছেন শেখ মোহাম্মদ মিন সাহে আল উসাইমিন রহমাউল্লা বলছেন কেউ হাজরা সোয়াদকে চুম্বন দিয়ে যদি আল্লাহ অকবর বলে এটা বেদাত তার গুণা হবে কারণ সে এটা বিরত্বের কোন কাজ করে নাই যে বীরত্ব প্রকাশ করতে হবে আল্লাহ আকবর বলে এক্ষেত্রে বরং সে একটা হারাম কাজ করে ফেলছে অনেকগুলো মুসলিম সে কষ্ট দিয়েছে সে আর বায়তুল্লার সামনে একটা হারাম কাজ করা এটা অন্য জায়গার হারাম কাজের চাইতে অনেক বেশি মারাত্মক এই জন্য আমরা এই ভিড়ের মধ্যে আল্লা বান্দাবান্দিদেরকে কষ্ট না দিয়ে হাজরা চুম্বনের যে ফজিলত এটি কিন্তু হাত দিয়ে ইশারা করলেও আল্লাহ সেই ফজিলত দিয়ে দিবেন অর্থাৎ যখন খালি থাকবে ফ্রি থাকবে তখন চুম্বন দেওয়া এটা সম্ভব না হইলে তখন হাত দিয়ে লাঠি দিয়ে স্পর্শ করা এটাও সম্ভব না হইলে হাত দিয়ে ইশারা করা তা আমরা তৃতীয় যে পদ্ধতিটি এটা তো আমরা সহজে করতে পারি হাত দিয়ে ইশারা করি তা এটার দ্বারা আল্লাপাক আমাদেরকে হাজরা চুম্বনের যে ফজিলত সেটা আল্লাহাক দিয়ে দিবেন क्योंकिजिलतर अति आवेगी हजरा असुवा चम्बन करते गए बाढ़ाबाड़ी करी आल्लार बंदाबानी के कष्ट दिए थी ये हमें ख्याल रखते भूल थे दूरे थकते हैं अल्लाह रबुल आलमीन सबाई के सुन्न तरीक নবী সাল্লা ইসলামের মতো সাহাবাই কিলাম রদওয়ানুল্লাহি তা আল আলী মজমাইনের মত